উম্মু আতিয়াহাহ রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহু আলাইস্লাম তার মেয়ে জাইনাব রাজিয়াল্লাহ তাল্লাহ আনহাকে গোসল করানোর সময় তাদের বলেছিলেন তোমরা তার ডান্দিক হতে এবং উজুর অঙ্গ হতে আরম্ভ করো